তিরিশ নম্বর আয়াত থেকে আল্লাহ আলমিন আহলু কিতাবদের সম্পর্কে আলোচনা করেছেন আমাদের খেয়াল আছে সুর আল আনসাল সুরাত তাওবা যুদ্ধ সংক্রান্ত অনেক বিধিবিধান সংক্রান্ত বিষয় নিয়ে নাজিল হয়েছে পরেও আবার কন্টিনিউ করবে কিন্তু আহলি কিতাব কিতাব কিতাবাদের সম্পর্কে কিছু আলোচনা তিনি এখানে করেছেন শুধু নিন্দা করাই উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে আমরা যারা ইসলাম আছি ইসলাম ইসলামওয়ালা আছি তারা আল্লাহ আল্লাহতালার দিনের মধ্যে যে যে সমস্ত নষ্ট জিনিস ঢুকিয়েছে যে সমস্ত করাপশন করেছে দুর্নীতি করেছে দিনের মধ্যে এগুলো আমাদের সমাজে ঢুকে না যেন আমরা যেন সাবধান হই সেই আল্লাহ তালা তাদের কথা আলোচনা করেছেন আল্লাহ বলছেন ইহুদিরা বলে ওজাই হচ্ছেন আল্লাহর সন্তান আর খ্রিস্টানগণ বলে মাসিহা সালাম হচ্ছেন আল্লাহ তালার সন্তান আল্লা কাহিনী আপনারা জান কোরআনে পাখে বিস্তারিত অন্য জায়গায় এসেছে তিনি আল্লাহ তালার একজন নবী ছিলেন একসময় ওনার মনে আসলো একটি বিরান জায়গা দেখে বিরান ভূমি দেখলে কবরস্থান দেখলে এগুলো যে কিভাবে আল্লাহতালা এই সমস্ত মৃত শেষ হয়ে যাওয়া মাটিতে খেয়ে ফেলা মানুষগুলো আবার জিন্দা করবেন ওইটু আল্লাহ তালা কাছে ওনার একটু মনের মধ্যে প্রশ্ন আসলো তিনি আল্লাহর কাছে এগুলো পেশ করলেন তো আল্লাহ তালা ওনাকে একটু লেসন দেওয়ার জন্য এগুলো উত্তর দেওয়ার জন্য কি করলেন উনি এক জায়গায় রওনা হয়ে গিয়েছিলেন ওনার গাধা একটা পাশে ছিল কিছু খাবার দাবার ফল ফ্রুট পাশে ছিল তো এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন আর সেখানেই তিনি ওনার ইন্দ্রকাল হয়ে গেল এবং ওনার এক পর্যায়ে গাধাটাও আর এই একশো বছর আল্লাহ অবস্থায় রাখলেন একশো বছর পরে আল্লাহ করলেন এখন উনি জিন্দা হয়ে গেছেন জিন্দা হয়ে দেখতে পেলেন যে উনি তো যে কিভাবে আল্লাহ জিন্দা করবেন এই অসম্ভব কাজ হবে না কেমনি অবিশ্বাস করেন নাই কিন্তু মানে বড় কিউরিয়াসিটি যে এটা করবেন কেমনি তো আল্লাহ তিনি দেখতে পেলেন যে গাধার বিভিন্ন হাড্ডি হুড্ডি যেখানে যেখানে ছিল মাটির সঙ্গে মিশে গিয়েছে গোষ্ঠ মাটির সঙ্গে মিশে গিয়েছে পশমগুলো মাটির সঙ্গে মিশে গিয়েছে প্রথমে সবগুলো হাড্ডি এসে কঙ্কাল ফিট হয়ে গেল দেখতে পেলেন কঙ্কাল দাঁড়িয়ে গেছে এখন কঙ্কালের মধ্যে গোস্ত ফিট হয়ে গেছে ফিট ফিট হয়ে হয়ে গেছে। গেছে। এসে পশম গাধা নারে বললেন কম তুরা তো আমেখা এবার তোমার খাবারের দিকে দেখো খাবার যা ছিল সব তো মাটি হয়ে গেছে পচে গোলের শেষ সবগুলো খাবার আবার মাটির থেকে এসে আবার আপন জায়গা মতো ফ্রেশ হয়ে গেছে তো ওজায় রী এত বড় একজন নবী এবং আল্লাহ তিনি আসলেন যে এলাকায় ঘর থাকতেন সেখানে আসেন অনেকেই চেনে না তারপর তিনিলেন যে তিনি তো আসলে মোটামুটি চিনছেন আস্তে আস্তে সবাই তখন চিনতে পারলো তখন সবাই তা সাড়া পড়ে গেল এই মরে গেছিলেন একশো বছর পরিন্দু হয়ে আসছেন এই যে মানে ওনার পরে ওই সময় হয়তো দ্বারা ছিল তারা হয়তোবা মোটামুটি তিনি তাদেরকে বুঝিয়েছেন পরবর্তী বংশধর ইত্যাদি ওই জাতির মধ্যে প্রচলিত হয়ে গেল যে ও কিন্তু সাধারণ কোন মানুষও না সাধারণ কোন নবীও না তাকে আল্লাহ তালা ভেরি হাই স্ট্যাটাস দিয়েছেন নিজেকে পুত্রের মতো গ্রহণ করেছেন সেরকম ঢুকে দিল সেটা তাদের অনেকে বিশ্বাস করা শুরু করে দিল যে তিনি সাধারণ অসাধারণ কিছু অসাধারণ যে আল্লাহ আল্লাহতালা ওনাকে সৃষ্টি করেছে কোন পিতা লাগে না তাহলে তো উনি স্বাভাবিক কোন মানুষ না অস্বাভাবিক কিছু তাহলে ওনার স্ট্যাটাসই হয় তাহলে উনি আল্লাহর পুত্র হয়ে যাওয়ারই কথা আল্লাহ তালা অন্য আগে তাদেরকে উত্তর দিয়েছেন আপনারা শুনেছেন আদম তোমাদের বুঝতে কষ্ট হয় যে পিতা ছাড়া সন্তান হয় তেমনি ঈশা আল্লাহ কমপাকে একজন আছে মা বাপ নাই আদমের মা বাবা আছে মাও নাই বাপু নাই তাহলে কিভাবে তৈরি হলো পিতা মাতা সারা দোন জন সারা যদি আল্লাহ আদম আলা সৃষ্টি করতে পারেন তাহলে একজন আসে কমপক্ষে আরেকজন সৃষ্টি করার কাজটা কি আদম সহজ আরো তো সহজ সেটা বিশ্বাস করতে কষ্ট হয় কেন এই যে জটিল তত্ত্ব ধর্মের মধ্যে আকিদার মধ্যে ঢুকে দিল আল্লাহ তালা বলছেন কত খারাপ কথা বলল বললো এই কথাগুলো তাদের মুখের দাবি মুখের কথা তারা এগুলো বলে অথচ তাদের কাছে এগুলোর পক্ষে কোনো প্রমাণ আছে কোন দলিল আছে কোন সাইন্টিফিক রিসার্চ করে তারা কিছু পেয়েছে কিচ্ছু নাই আস তো মিথ্যা কথা মিথ্যা ক্লাইম করছে তারা এই জাতিগুলো হলে কিতাবের অনুসরী হওয়া সত্ত্বেও কেউ মুসার নবীর অনুসারী কেউ ঈসা নবী অনুসারী বলে দাবি করল অথচ তারা এদের আগে তারা কুফরি করেছে আল্লাহ কি মেনে নেয়নি তাদের মত করি এরকম উল্টা কথা বলছে তারা তাদের কথাই তারা প্রতিধ্বনি করছে যেভাবে অন্য অন্য জাতির মধ্যে সেরে কুফুরি ছিল আহলে কিতাবলোরা এই কুফুরি লিপ্ত হয়ে গেল আল্লাহ তালা অত্যন্ত নাখস যে আল্লাহর ব্যাপারে সন্তান আল্লাহ তালা বলেছেন তিনি কাউকে জন্মদান করেন না তাকে কেউ জন্মদান করেনি এটা আল্লাহ না আল্লাহ তাদেরকে করুন আল্লাহ নিজে জঘন্য কথা বলার জন্য কিভাবে তারা অত্যন্ত বাজে কথা মিথ্যা কথা রচনা করে বলে দেয় কি সুন্দর থিওরি বানিয়ে নিয়েছে আল্লাহর সন্তান একটা বড় এত বড় কথা যে আল্লাহ সন্তান নাই না তার জন্য সন্তান বানিয়ে নিয়েছে অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন তোমরা কি কথা বলছ জানো এটা যে এমন কথা বলেছ তোমাদের কথা শুনে মাখলুক গুলো পাহাড় পর্যন্ত এই কথা শুনে এত মানে শেহরিয়ে উঠছে পাহাড় মনে হয় যেন তার অস্তিত্ব হারিয়ে ফেলবে তার ভিতরে শেকিং শুরু হয়ে গেছে এত বড় কথা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর ব্যাপার কত কিভাবে তারা এই মিথ্যা কথা বলে আকিদার মধ্যে আরো খারাপ জিনিস আছে এবং এটা আসছে তাদের ওলামাদের পক্ষ থেকে তারা তাদের আছে আলেম দেখে বলা হয় আহবা আর খ্রিস্টানদের আলেম ধর্মের লোক যারা আছে তাদেরকে বলা হয় রহবান আহবার হেবের হেবের মানে কালি কলম এর জন্য কি লাগে কালি লাগে তো কালি হলো আরবিতে হেব্রুন হেব্র। তো তাদের আলেমদেরকে আবার বলে তারা কলম কালী ব্যবহার করে লেখাপড়া করছে অনেক এই জন্য এলেমের সঙ্গে সম্পর্ক আমাদের এলেম থেকে আসছে আলেম এলেম অর্থ কি দিনের জ্ঞান আর যিনি দিনের জ্ঞান অর্জন করেন তাকে আমরা কি বলি আলেম ওলামা বহু পচন তাদের ওই কালি যারা ব্যবহার করে হেবের থেকে আহবার তাদের ওলামাদের পরিচয় হচ্ছে আহবার আর খ্রিস্টানদের ওলামাদের পরিচয় হচ্ছে রোহবান তো আহবারের মধ্যে তো হেবের কালি জ্ঞানের কথা আছে রোহবানের মধ্যে কোন জিনিসটা দিয়ে তাদের নাম রাখা হয়েছে রাহেব এক বচন রাহেব হল তাদের ধর্মের লোকেরা ই খ্রিস্ট ধর্মের লোকেরা বেশি দিনদার হওয়ার জন্য দুনিয়া ত্যাগ করা লাগে দুনিয়া ত্যাগের মধ্যে অন্যতম বিষয় হল বিয়ে শাদি করবে না আর তাদের ইমাম হলো যে বিয়ে না করা সারা জীবন বিয়ে না করবো ফজিলত বেশি এই দিন অনেকে ফেলে সেলিবসি করা কি বুঝছেন খাসি হয়ে যায় আর যারা খাসি হইতে পারে দেখে? উল্টাপাল্টা কি করে খবর আসে দেখেন কমিউনিটি কথা ছড়িয়ে পড়ে আছে এখন তো উল্টা পাল্টা হওয়ারই কথা তো আল্লাহ তালা অবশ্য এই রহবা না হ্যাঁ লেহিম আমি কি এরকম রহবানিয়ে অর্জন করতে বলি না তারা নিজেরাইটা জোগাড় করে নিয়েছে যাই হোক তো তাদের মধ্যে এই রহবানীয় দর বেশি দুনিয়া ত্যাগী সংসার ত্যাগী এগুলা বেশি ছিল খ্রিস্ট ধর্মের আলেমদের মধ্যে এই জন্য তাদেরকে রহবান বলা হয় তো উভয় ধর্মের আলেমরা আলেমদেরকে তারা কি করেছে সাধারণ মানুষ খ্রিস্ট ধর্মে এবং ইহুদু ধর্মের সাধারণ মানুষগুলো তাদের আলেমদেরকে তাদের ধর্মের যাজকদেরকে ধর্মগুরুদেরকে আর রাবান রব বানিয়ে নিয়েছে রবের জায়গায় বসিয়েছে আর বাব রবের বহু বচন আল্লাহ বাদ দিয়ে ধর্মের গুরুদেরকে ধর্মের রাজকদেরকে রবের জায়গায় বসিয়ে দিয়েছে তার মানে তাদের কোনওরাত ওখানে যে সমস্ত কথাবার্তা আছে অভিজা বলে গেছেন হালাল হারাম এগুলো সব সবকিছু গোলমাল করে ধর্মের গুরু ধর্মের যাজক সব নিজেরা ধর্ম তৈরি করে ধর্মের মধ্যে যোগ করে দিচ্ছেন ধর্মের যোগ করেন না তাদের ধর্মই ছিল যে সমকামিতার বিয়ে নাই জায়গা ঠিক না এখন সমকামিতার বিয়ে তারা জায়েজ করে দিয়েছে কিনা থেকে এতে কামনে জায়জ হয় তো এভাবে তারা কি করেছে তারা নিজেরা তাদের দিনের মানে দিনের পরিবর্তনকারী দিনের হুকুম হাকাম তারা দিচ্ছে কিন্তু দিনের হুকুম হাকাম আসবে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে করে তারা এরকম করেছে আর এইভাবে বিভিন্ন গির্জায় সাইনবোর্ড দেওয়া আছে যাই এটা তাদের ধর্ম আমরা তাদের ধর্মের কোন নিন্দা করা আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তারা যেটা বলেছেন সেটাকে বুঝা তো এইভাবে তারা রব বানিয়ে ফেলেছে তাদের ধর্মের গুরুদেরকে ধর্মের জাদকদেরকে ধর্মের তারা তার আলিম আছে তাদেরকে অথচ আল্লাহ তালা বলেন ওমা উমেরুান তাদেরকে তো এটাই শুধু নির্দেশ করা হয়েছে তারা এক আল্লাহর ছাড়া আর কালো এ বাদত করবে না তাদেরকে বলা হয়েছিল আল্লাহ তালা তখন ইসার সঙ্গে পাঠিয়েছেন ইহিন্দ ই তিনি কি বলছেন কোরআনে অন্য আয়াতে আল্লাহ তারা কাছে তিনি বলবেন কি আমাদের দিন আল্লাহ ডাকবেন এই ঈশা আল্লাহ সালাম এদিকে আসা তুমি তোমার উম্মদকে তোমাকে তোমার মাকে মাহুদ বানাইতে তখন ঈশা আসে বলবেন যে আল্লাহ আমি কোনোদিন এই কথা নাই। আমি খালি বলেছি আপনার ইবাদত করতে আহ্লাহ আমি যদি বলতাম তাহলে আপনি তো জানতেন আল্লাহ আপনার আপনার জ্ঞানে তো আসে আমি বলিনি তাদেরকে নির্দেশ করা হয়েছে আমা ইল্লা ইলাহা উমের তাদেরকে শুধু তো এটারই নির্দেশ দেওয়া হয়েছে তারা এক আল্লাহর ইবাদত করবে লা ইলাহা আবার করছে যে সেই এক মাবুদ হচ্ছেন আল্লাহ তিনি সারা কোনো মাবুদ নেই আম্মা তিনি কত পবিত্র এই সমস্ত উল্টা পাল্টা কথার থেকে তিনি কত ঊর্ধ্বে তার সন্তান আছে এই সমস্যা আজে বাজে কথা কত এবং দিনের মধ্যে ত্রুটি কোন জায়গা থেকে শুরু হয়েছে ইহিদিন আসাদের মধ্যে আকিদার মধ্যে তা জায়গায় কোনটা দখল করেছে সেরেক দখল করেছে আর ধর্ম গুরু বানিয়েছে তাদের মুখস্থ কথা শুনে কিন্তু হচ্ছে আমরা তার দিকে যাব এরকম কোরআন হাজিজ বাদ দিয়ে অন্য কোনো দিকে নিয়ে যাওয়ার মত কিছু লোক মুসলিম উম্ম মধ্যে আসে না নাই বহু ধর্ম ব্যবসায়ী আছে তাদেরকে বিভিন্ন খান কাটান ইহুদ্দিনের কথা মেইনলি উদ্দেশ্য নয় উদ্দেশ্য কাদের কে নিহাত করা আমাদেরকে আমরা যেন তাদের এই তরিকাগুলাকে কখনো গ্রহণ না করি তিনি যখন এই আয়াতগুলো পড়ছিলেন এই উপলক্ষে একটা ঘটনা আছে সেটা হচ্ছে হাতেমকে চিনেন হ্যাঁ বরং তো হাতেম কি হাতেম তুমছেন না আসলে হাতেম আর তবিরা তো তই তাই থেকে উনি তার ছেলে হচ্ছেন অনেক কিরকম দান তিনি এত বড় দানবীর মানে তার দানের কোন সীমা রেখা ছিল এই জন্য তিনি প্রবাদ বাক্যের মত আরব দেশে তার পরিচয় ছিল এত বড় দানবীর তিনি ইেকাল করেছেন কিন্তু ওনার ছেলে হাতেম উনি এখন সরি আদি আদি হাতে আদি তিনি দাওয়াত পেলেন নবিক খবর পেলেন যে তিনি মোটামুটি মক্কা বিজয় করে ফেলেছেন এখন আস্তে আস্তে তিনি সিরিয়া অঞ্চলের দিকে বসবাস করতেন যেটা মোটামুটি রোমান সাম্রাজ্যের কাছে আর রোমান সাম্রাজ্য আছে খ্রিস্ট সাম্রাজ্য যেটা বর্তমান তুর্কিয়া তো তিনি ওখানে বসবাস করতেন খবর পেলেন যে মোহাম্মদের দাওয়াতবাদ এদিকে আসছে আমি এই দাস থাকব না তিনি ফার সিরিয়ার অঞ্চলের বর্ডারের কাছে ছিলেন আরব উপদ্বীপের পরে তিনি ওই বর্ডার ক্রস করে সিরিয়া ঢুকে চলে গেলেন না দরকার নাই এই মুহাম্মাদের এই ধর্মে আমি যাব না আমি আবার তিনি খ্রিস্ট ধর্ম অনুসরণ করেছিলেন খ্রিস্টান হয়ে গিয়েছিলেন আর তিনি মনে করলেন যে ইসলাম তিনি কবুল করবেন না এক পর্যায়েকানকা তানাস রাফিল জাহেলি জাহেলি সমাজে তিনি খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছিলেন কমি এক যুদ্ধ হয়ে গেল আবার কোন এক সীমান্ত যুদ্ধে ওনার কবিলার লোকেরা এই যুদ্ধের মধ্যে পরাজিত হয়ে গেল ওনার বোন সহ অ্যারেস্টেড হয়ে গেলেন মদিনায় চলে গেলেন এবং এই আদির বোন ও যুদ্ধবন্দী অমুসলিম তো আদির বোন আবার খুব ভালো বিদুষিনী মহিলা আমার বাবার পরিচয় এরপরে তাকে ইসলাম সম্পর্কে আর মহিলা পরিচয় দিলেন তখন তিনি সম্মানিত লোকের মেয়ে তোমরা তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে রাখ এরপরে তিনি মহিলার সঙ্গে কথাবার্তা বলে তাকে ইসলামের দাওয়াত দিলেন ওকে এরপরে দেখা যে মহিলা ইসলামের প্রতি দুর্বল হয়ে গেলেন এরপরে রসুল তাকে এবং তার সঙ্গী সাথে এরপরে মহিলা চলে গেলেন গিয়ে তার ভাইকে চিঠি লিখে পাঠালে যে ভাই তুমি মোহাম্মদ সাল্লাহাম থেকে পালানোর দরকার নেই লোকটা বড় ভালো মানুষ আমাকে মুক্ত করে দিয়েছেন আর ইসলাম আমি জানতে পেরেছি বড় চমৎকার জিনিস অত্যন্ত ভালো জিনিস তুমি এ থেকে পালিয়ে যেও না তুমি চলে আস আমি তোমাকে ছিলেন তার তৈ মাদি ইলাল মদিনা তিনি মদিনায় চলে আসলেন বোনের কথা শুনে ও কানা ইন তোমা তুল কারণ আদি আসছেন অনেকে খবর পেলেন যে হাতেম তাই ছেলে আদি আসছে খবরটা ছড়িয়ে পড়লো অনেকে দেখা করতে আসলেন এবং তিনি আদি তখন নবী করিম আসলেন কিভাবে জানেন আদি মধ্যে একটা ক্রস ক্যারি করতেছেন রূপা তৈরি তার দিনের ব্যাপার তার সাংঘাতিক কনফিডেন্স সে হয়ে গেছে আরবরা তো খ্রিস্টান বেশি নাই লোকেরা রোমান হয়েছিল তার মধ্যে তার কবিরা লোকেরা হয়ে গিয়েছিল কাজে তিনি আমাকে তখন দায়িত্ব দিচ্ছে নিরাপত্তা দিয়েছে কথা তো রাখবে তিনি ক্রস কাঁদে করে আসছেন তারপরে নবী করিম সাল তাকে দেখে সালাম কালামের পরে একটা আয়াত করলেন এই আয়াতা যেটা আমরা এখন করব। তফসিল করবো তারা তাদের আলেমগুলোকে ধর্মগুরুগুলোকে রবের জায়গায় স্থান দিয়ে ফেললো আল্লাহর পরিবর্তে রব বানিয়ে ফেললো আর মাসি ইবনে মারিয়াম ইবনে মারিয়ামের সন্তানকে তারা রব বানিয়ে ফেললো তখন আদি এখন প্রতিবাদ করলেন মানে একটু প্রশ্নের মত করলেন যে তারা তো খ্রিস্টানরা এই ধর্মগুরুদের তো এবাদত করে না তাদের তো এবাদত করা হয় না এবাদতো আল্লাহর করে বড় ধর যে ঈশা আল ইসলামকে আল্লাহর সন্তান বলে। তো এটা তাদের ধর্মগুরুদের ধর্মযাতকদের ঠিক তাদেরকে চেষ্টা করে না তাদেরকে মাথা না তো করে না কিন্তু তারা যখন হালালকে হারাম বলে ফেলে আর হারাম জিনিসকে হালাল করে দেয় তখন তারা এগুলো একসেপ্ট করে কি না তো করে তারা বানিয়ে ফেলেছে তাহলে ফাজা আলী কাহা এবার ইয়াহুম তারা এবার যখন তাদের ধর্মগুরুদের ধর্মের বিরুদ্ধে যে সমস্ত ফটুয়া তারা দেয় উল্টা পালটা মাসালা এগুলো তারা আমল করা শুরু করে দেয় তাদেরকে তখন তারা মাহুদের আসনে বসায় তাহলে জীবন কেমনে পরিচালনা করবো ব্যক্তি জীবন সমাজ জীবন পারিবারিক জীবন রাষ্ট্র কেমনে চালাবো এগুলো কার বিধান অনুযায়ী চলতে হবে আল্লাহর বিধান আল্লাহর তরিকা কোরআন হাদিস অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী কিন্তু এইখানে যদি বলে নামাজ পড়ু পাঁচ তো ঠিক আছে কিন্তু বিচার আচার করব অন্য দেশের আইন অনুযায়ী কোরআন হাজি অনুযায়ী হবে না এইখানে বিচার আচার করতে গিয়ে কাছে মানুষ কে বসিয়েছে আইন দিয়ে করা। অর্থনীতির ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী হবে না সুদ ছাড়া দুনিয়ার অর্থনীতি চলতে পারে না সুদ আছে থাকবে সুদ রাখতে হবে এই বিধান যেখানে চালায় সেখানে মানুষকে আল্লাহর আসনে বসানো হয়ে যায় কপালের সাজা যদিও মসজিদে গিয়ে আল্লাহকে ব্যাখ্যা করলেন আদি তারা কি ওদের কথা শুনে না করোন বিরুদ্ধে বললে সেটা কি মানে না বলে মানে তো তাহলে তো ওদেরকে আল্লাহর আসনে বসিয়ে ফেলেছে তো নাই এই হিসাবে মুসলিম উম্মা তাহিদ মসজিদের ভিতরে আছে আর বাইরে গেলে আল্লাহ এটা দেখতে হবে এরপরে তিনি বললেন এই কথা বলার পরে রসুল ব্যাখ্যা করলেন ইয়া আদি মা তাকুল আয়ুকাল আল্লাহ আকবার আদি তুমি এখনো ইসলামে আসতে চাও না ইসলামকে এখনো বোঝার চেষ্টা না। তোমার কি কষ্ট হয় আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় এই কথা বললে তার মানে সে ক্যারি করতেছে তার বড় তো আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় এই কথাটা মান থেকে তোমার কষ্ট হয়ে যায় কেন কষ্ট হয় তোমার বলো এরপরে ফাহান তা আলম শাহী আকবর মিন আল্লাহ তুমি কি জানো আল্লাহ সারা কোনো কিছু বড় আছে আরো ইসা আল্লাহ আল্লাহ থেকে বড় না না তোমার এই ক্রস আল্লাহ থেকে বড়। আই লা বড়া কথারা বলতে কি তোমার ক্ষতি হয়ে যাবে তোমার কষ্ট হয়ে যাবে হালতা আল্লাহ সারা কোন ইলাহ কি আসলে তোমার জানা আছে তুমি ঠিক মতো বলো দলির প্রমাণ দেখাতে পারবা যে আল্লাহ সারা কোনো মাহবুদ আছেন এবার করা যায় তার কাছে সাহায্য চাওয়া যায় সুমদ আহু ইল আল ইসলাম অতঃপর তিনি তাকে অনেক সুন্দর করে ইসলাম দিকে দাওয়াত দিলেন ইসলাম বোঝানোর চেষ্টা করলেন তারপরে সে কি করল অন্য আরেকটি রেওয়াজ এসছে আদি এমনি হাতে পরে নিজে বর্ণনা করেছেন হাদিসটি ইসলাম কবুল করেছেন তারপর তিনি এই হাদিসটি বর্ণনা করেন কি দেখাল তো আল্ রসৌল্লাহ সালাহ আলিহিসাল্লাম যে আমি আল্লাহ নবীর কাছে যখন গেলাম দেখা করতে তিনি আমাকে বলেন ইয়া আদি আসলেম তাসলাম আদি ইসলাম কবুল কর তুমি নিরাপত্তা পেয়ে যাবে দুনিয়া আখেরাতে তোমার নাজাত হয়ে যাবে ফাকুল তো ইনি মিন আহলে দিন আমি বললাম আমি তো একটা দিনের অনুসারে আসি আমি তো কিতাব বল আহলে কিতাব আমার তো নবী আছে সে নবী তো আল্লাহর কাছ থেকে আসে তখন রসুল্লাহ বলেন আল্লাহ বেদিনিকা মিনকা তোমার যে দিন আছে আলম বিদিন আপনি আমার দিন আমার থেকে বেশি জানেন তার মানে আপনাদের এই এলাকায় তো মদিনায় কোন খ্রিস্টান লোকটুক নাইও আপনি জানেন এটা তো আমি জানি তখন তিনি রসুরস্ল বললেন আমি জানি না তুমি তো কি খ্রিস্টানদের বা রাকুসিয়া আর রাকুসি ইয়া খ্রিস্টানদের বিভিন্ন রকমের কিছু ফেরকা আছে যেমন এই দেশে এখন ফেরকা আছে ক্যাথলিক ফেরকা আছে আপনার প্রথেষ্টান তার মধ্যে আবার এরকম করে বহু রকমের আছে তো ওই সময় একটা ছিল তাদের বিভিন্ন কি দিন আমি ব্যাখ্যা করতেছি একটু পরে হ্যাঁ তুমি কি রাকুসিয়া ফেরকার অনুসারী না অথচ রসুল কাছে এই সমস্ত ইনফরমেশন তার কেউ দেয় নেই আগে ও তা মেরবা আর তোমার তুমি আর একটা কর তোমার কাউমের মেরবা খাও মেরবা জিনিস তারপরে মেরবা যে খায় এই মেরবা খাওয়া তার জন্য হালাল না কিন্তু সে খায় কলতু বালা আমি তো খাই তো মেরবা আর আমি রাখো কালাফাই নাহা দালা এই যে তুমি মেরবা খাও কাউমি থেকে তোমার লোকজন থেকে এটা তোমার দিনের মধ্যে তো অরিজিনালি হালাল না তুমি জানো এখন তো ঠেকে গেছে আরব দেশে কিছু কিছু লোক ছিল তারা ওই পরিপূর্ণ খ্রিস্টান না জেহবা উটনি একটা আরেকটা ফিরকা আর সেক্ট তাদের মধ্যে কিছু খ্রিস্টান ধর্মের কিছু জিনিস আর কিছু জিনিস আল্লাহ খ্রিস্ট ধর্মের কিছু লোক আছে মানে সবাই ইন্টে হচ্ছে এমন লোক যারা পূজা করে তারকা আকাশে তারা আছে যে তারাগুলের পূজা করে আর তারা মনে করে তারা নুহ আল্লাহামের কমের লোক এখন এই জমানায় তারা নাই নবী করিম সাল্লাহ জমানায় এরকম একটা গ্রুপ ছিল তাদেরকে সবেঈন বলা হইত সেই সবেঈ কিছু দিন নিয়ে আর এদিক থেকে খ্রিস্টানদের কিছু এক রকমের একরকমের ভেজালের আরেকটা খ্রিস্টানদের ফেরকা বের হয়েছিল এই ফেরকাকে বলা হয় আর রাকুসিয়া মধ্যে না এটা তো তার মাথায় ঢুকলো জানলেন কেমনি দুই নম্বর মেরবা খায় মেরবাহ হচ্ছে রোবল গানিমা আল্লাহুর জাহিলিয়া। যে জাহিলি জমানা তাদের মধ্যে যখন যুদ্ধ হতো যুদ্ধ হয়ে গেলে কবিলা যে গনিমতের মাল পাওয়া যেত সৈন্যবাহিনী যখন বিজয় লাভ করলে অন্য বাহিনীর মালপত্র টাকা পয়সা রসদপত্র সব লুট করে নিয়ে আসে এটাকে বারে গনিমতের মাল তো এইটার মধ্যে সৈন্যবাহিনীর মধ্যে পায় তারা তাদের একটা অংশ কিন্তু কোয়াটার চার ব্যাগের এক ভাগ পায় কে কবিলার যিনি লিডার এখন আদি তো কবিলার লিডার ওখান থেকে তিনি চার ব্যাগের এক ভাগ ফ্রি পেয়ে যান আর বাকি তিন ভাগ সবাই মধ্যে ভাগ করে দেওয়া হয় তা তিনি রসুল্লাহ সালাম বললেন তোমার অরিজিনাল খ্রিষ্ট ধর্মে এটা তোমার জন্য হালাল না এটা জায়জ নাই তুমি জানো কারণ খ্রিস্ট ধর্মে গনিমতের মাল ব্যবহার করা যাইজ নাই নবী করিম সাল্লামের আগে গনিমতের মাল শত্রু সম্পত্তি বাজেয়াপ্ত করে দখল করে এগুলা কি করতে হবে আগুনে জ্বালাই দিতে হবে তাহলে আগুনে সে খেয়ে যাবে এটা কারো ব্যবহার করা যাইজ নাই তুমি তো অরিজিনাল খ্রিস্ট ধর্মে তাই লেখা আছে তুমি খাও কেমনি এটা আমি তোমার ধর্ম জানি না আমি সব জানি এগুলা শোনার পরে এখন তো ধরা খেয়ে গেছে এখন আদি বেসারা বলেন তখন এই কথা শোনার পরে বলে যে আমি তো আর এক কথা কিছু পাচ্ছে না আমার এখন আমার মাথা নিচু হয়ে গেল যে কোনো উপায় পাচ্ছে না আমি তাকে কি দিয়ে জবাব দেব এরপরে তিনি রসুল্লাহর সঙ্গে আবারও বলতেছেন কারণ এখনো আদি কালিমা পড়তে রাজি হচ্ছে না লিডার তো এত সকল তো গিব আপ করবে না ইন্নি রসল্লা বলছেন আমি জানি আদি কোন জিনিস তোমাকে ইসলাম থেকে এখনো আটকিয়ে রাখছে কেন ইসলাম কবুল করো না কোন দুর্বলতার কারণে আমি জানি তা কুল ইনাহুতলা আরব তুমি মানে করছো যে আমার অনুসারী যারা তারা এখনো এত শক্তিশালী না তখনও মক্কা বিজয় হয়নি আসলে বোঝা গেল তখনও মক্কা বিজয় হয়নি এবং মদিনায় বারে আক্রমণের শিকার এখনো মক্কায় বা আরব দেশে দিন ইসলামের বিজয় পরিপূর্ণভাবে অর্জিত হয়নি তো এখনো ইসলাম এমন সান তারা কোরাইশ লোকেরা এখনো দুশ্মনি করছে কোরাইদের সান এখনো অনেক হাই আরবদের কাছে তারা যেহেতু দুশ্মনী করছে আর মেজরিটি যারা ওনাকে অনুসরণ করেছে তারা গরিব বেশি ছিল মহাদেবা ছিলেন কবুল করেনি আবু জাহাল আবুল করেছে আবুল সুফিয়ানকে তখন কবুল করেছেন আব্দুল উবাই মদিন বড় লিডার ছে কবুল করেছে করছে তো হয়ে আছে এইভাবে যে এখনো আমার দলের মধ্যে বিশাল বিশাল লিডারগুলো আসে নাই এখনো যারা আসছে তারা সমাজে এত আহামরি নাম করা সব গরিবদের কাতারে গিয়ে এসে মুসলমান হয়ে গেছে এই কথা তোমাকে বাতা দিচ্ছে তারপরে তিনি আরো বললেন হিরা তুমি হা শহরটা জানো হিরা সিরিয়া। আরো অনেক দূরের একটি শহর এলাকা তুমি ওই হীরা শহরকে চিনো চিনিত আদি বলে আমি কোনোদিন দেখি নাই যাই নাই সেখানে তবে শহর একটা আছে এরকম আমি শুনছি এই যে আমি যে দিন নিয়ে আসছি আল্লাহ এই দিনকে কমপ্লিট করবেন ওই হীরা শহর পর্যন্ত পৌঁছে যাবে দিনের ভিতরে হাত্তা তাহিলা যদি হীরা থেকে এত দূর থেকে আল্লাহর ঘরের তাওয়াফ করতে আসেন এবং তাওয়াফ করে যান কেউ তাকে আশ্রয় দেওয়া লাগবে না আল্লাহ তালার পক্ষ থেকে এক লাইশে তাওয়াফ করে ফেলতে পারবে এত নিরাপত্তা আল্লাহ দিবেন ইসলামের কারণে ইসলামের বিজয় হবে এভাবে তুমি মনে রেখো আদি ইসলামকে তুমি এখনো দুর্বল মনে করছো মুসলমানকে দুর্বল মনে করছ বল এই যে কেসরা এবনে হরমজ যেটা ইরানের পারস্যের শাসক ছিল সম্রাট পারস্য সম্রাটের যাতে সম্পদ আছে এগুলো সব মুসলমানদের আয়ত্তে চলে আসবে পারস্য বিজয় হবে মুসলমানদের হাতে মনে রেখো তার সাম্রাজ্য মুসলমানদের হাতে চলে আসবে আহাদ ইসলাম এমন ভাবে কায়ে হবে আরব দেশের লোকরা দিনদার হবে মালদারও হয়ে যাবে মুসলমানদের হাতে আলাদা দিবেন এমন হবে যেতে গেলে সেই ইসলামকে ইসলাম এখনো সমাজের মধ্যে এরকম মনে করছ এগুলা পরে আদি রাদি আল্লাহ দিলটা এবার নরম হয়ে গেল এবার তিনি নবী করিম সালের কাছে এবার তিনি কালেমা পড়ে ফেললেন ইসাম কবুল করে ফেললেনা শাহাদসাম কবুল করে ফেললেন হকের শাহাদু ওয়াহু পরে দেখলাম যে রসুল সাল্লাহাম আদি কালেমা পড়ার পরে ওনার চেহারাটা খুশিতে ভরপুর হয়ে গেল কারণ আদি অত্যন্ত ভালো পরিবারের সন্তান তার বাবা নাম করা কবিলা তাই নাম করা হাতে কারণে এবং আদি ইসলাম কবুল করলে গোটা কবিলা ইসামের দিকে চলে আসবে এই কারণে পরে রসুল খুশি হয়ে গেলেন তো আদি এমনি হাতে পরবর্তী পর্যায়ে বলেন হিরা কাজে হ্যাঁ ঠিকই বলেছেন তিনি ও হীরা এত দূর থেকে দূর থেকে মহিলা চলে এসেছে হিরা থেকে তাদ আল্লাহর ঘরে মক্কা বিজয় হয়ে গেছে আল্লাহর ঘরে চতুর্দিকে মহিলারা তাওয়া করতেছে কেউ তাদের দিকে তাকানো তাদের গায়ে হাত দেওয়ার নিরাপত্তার কোন আশঙ্কা আর নাই ইসলাম হয়ে গেছে আর অনেকে দ্বিতীয় বাক্য বলেছিলেন যে পারস্য সাম্রাজ্য আমাদের হাতে চলে আসবে আমি নিজে এই মুসলমানদের সঙ্গে যোগ দিয়ে পারস্য জয় করতে গিয়েছি আমার হাতেও জয় হয়ে গেছে এখন তিন নম্বরটা বাকি আছে এত মাল মুসলমানদের হাতে আসবে আরবদের হাতে আসবে যে সেটা নেওয়ার মতো আর কেউ থাকবে না কোনো তিনি সেটা এখনো হয়নি তবে সেটাও হয়ে যাবে কারণ আমার নবীদি সেটা বলেছেন এবং ঠিকই পরবর্তী পর্যায়ে খোলাপা রাশেদিনের সময় উমাইয়া আব্বাসিয়াদের সময় আরবদেরকে আল্লাহ তালা প্রচুর মাল দাঁড় করেছেন যার ফলে সেখানে গরিব পাওয়া যেত না যা কাজ দিতে হলে বহু লোককে অফার করে বলছেন আমি তোমার ছতকা নেবো কেন আমার তো মাল আছে পাওয়া যেত না এই হলো আদি আল্লাহ আনুর কথা এত যে এরপরে হচ্ছে আল্লাহ তালা বলছেন যে এখন আহলে কিতাবদের ব্যাপার এলে তারা কিভাবে তাদের ধর্মগুরুদেরকে বানিয়ে ফেললো মাহবুদ অথচ তাদেরকে এক আল্লাহর এ বাদত করত তা কথা নিয়ে সমস্ত নবীরা এসেছিলেন ইহু আহু আায়ু শ্রী কুণ তিনি মাবুদ নাই তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লা কত পবিত্র ওই সমস্ত কথাবার্তা থেকে যেগুলো তারা বলে আর করে এরি দুহু আলহ ক্যিহল ফেরুন তারা চায় আহলে কিতাবের এই লোকগুলো যারা শেরেকের মধ্যে ডুব ডুবে গেছে এবং তাদের ধর্মগুরুগুলো বিশেষ করে আল্লাহর নূরকে তারা ফুঁ দিয়ে নিভিয়ে দিতে চায় মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায় যেভাবে মুখের ফু দিয়ে বাতি নিভিয়ে দিতে চায় লোকেরা ফু দিয়ে মনে করে আল্লাহর দিনের নূরকে নিবিয়ে দেবে অথচ আল্লাহ অস্বীকার করছেন যে তিনি অবশ্যই এই নূরকে কমপ্লিট করে ছাড় দেন যদিও কাফরের অনেক কষ্ট হয়ে দিনকে কমপ্লিট করেছেন কিনা বিজয় হয়ে গেছে আরব দেশের চতুর্দিকে দিনের মধ্যে ঢুকে গিয়েছে এরপরে দিন কমপ্লিট হয়ে গেছে আল্লাহ তালা কখন আয়াত নাজিল করেছেন আরাফতের ময়দানে আয়াত নাজিল হয়েছে পরিপূর্ণ করে দিলাম আর আমি ইসলামকে দিন হিসাবে আমি একসেপ্ট করে ফেললাম একমাত্র দিন আমার কাছে একটাই ইসলাম ইন্ন দিন আহিন্দাল ইসলাম আলহামদুলিল্লাহ সেই দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা দিনকে মিস করিনি আলহামদুলিল্লাহ আজকে যদি আপনি মিলিয়নিয়ার হয়ে যান কিন্তু আপনি অন্য কিছু হতেন মুসলিম নন কেমন হতো ব্যাপারটা কত বড় ক্ষতিগ্রস্ত হতাম আমি আপনি এই কথাটাই সারা জীবনব্যাপী হক শকর আদায় করলে হক আদায় হবে না যে আল্লাহ তালা আমাকে মুসলিম বানিয়েছে আল্লাহামদুল্লাহাদা সে আল্লাহর প্রশংসা এই কথা আজকে দুনিয়াতে বেশি করে বলা দরকার তাহলে জাননাতে গিয়ে বলতে পারবো আলহামদুলিল্লাহ অরিজিনালি কোরআ আসে জাননাতে গিয়ে লোকেরা বলবে সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি আমাকে এই রাস্তা হৃদয় দিয়েছিলেন ওমা কুন্না আল্লাহাম আল্হাদা আল্লাহ যদি আল্লাহ আমাদেরকে হেদায়ত না দিতেন তাহলে আমরা হেদায়ত পেতাম না নিজে গবেষণা করে তাহলে জন্য আল্লাহ সেই কমপ্লিট করেছেন দিনকে আমরা এই দিনকে পেয়েছি আল্লাহ শুক্র আদায় করি তো আল্লাহ তালা বলছেন ইতেন না নূর আল্লাহ অবশ্যই নূরকে কমপ্লিট করবেন ইসলাম হচ্ছে নূর ইসলাম হচ্ছে আলো ইসলাম ছাড়া অন্ধকার আল ইসলাম আল্লসলাম নুরুফর এটা ওদুর কোন দোয়া না আমরা শুনছি কিন্তু এটা সুন্দর কথা ইসলাম হচ্ছে নূর আর ইসলাম যেখানে নাই সেটা কি অন্ধকার যত শিক্ষাধিকার লোকের অর্জন করুন সায়েন্টিফিক ডেভেলপমেন্ট করুন তাদের জীবনে অনেক অন্ধকার আছে ইসলামের আলো তারা পায়নি কলপকার হাল কা ইসলাম এর নূর ছড়িয়ে পড়ুক কাফিরা কি খুশি হয় কোনদিন তাদের কষ্ট লাগে কিনা কষ্ট লাগে নবী করিম সালাম বাপদাদার জীবনে কষ্ট লেগেছে এখনো ইসলামের আলো ছড়িয়ে পড়ুক ইসলাম শান্তি মতো প্রচারিত প্রসারিত হোক এটা কি ইসলামের দুশ্মনরা চায় না এখনো আমাদের মসজিদে বিভিন্ন মসজিদে কালী মাত্র সাহাদা এখন লোকেরা দিন ইসলামে আসে পরশু দিন দুইটা যুবক ইসলামে আসছে একজনের বয়স কারো মা বাবা একটু ধর্মকর্ম করার জন্য বলতো টলতো কিন্তু আমরা কোন ইন্টারেস্ট পেতাম না কিছুই কোন ফাউন্ডেশন খুঁজে পাইনি এই প্রশ্ন মানে ছিল পরে মুসলিমদের সঙ্গে লেখাপড়া করেছি তাদের সঙ্গে কাজ করেছি চলতে শুনতে ফিরতে তাদেরকে আমল লাখ ভালো দেখেছি ভালো মানুষ মনে হয়েছে তখন তাদের তারা আমাদেরকে ইসলামের কথা বলেছে এইভাবে ইসলামকে আবিষ্কার করে ফেললাম তো এইভাবে ইসলামের আলো ছড়াতে চায় কিন্তু দুনিয়ার যারা ইসলামকে পছন্দ করে না তারা আলোকে কি করতে চায় নিভিয়ে দিতে চায় ওকে তো এখন নিভিয়ে দিতে চায় বাতি তো ফু দিয়ে নিবানো যায় অনেক সময় চাইলে বাতি ফু দিয়ে নিবানো যায় না আমাদের আগে প্রদীপ বাচ্চারা কোন জায়গায় বাতি দিয়ে নিবে দেওয়া যায় তাই না এখন ইমাম তারা তো পারবে না এটা কারণে ইসলামের বাতি নিবানো সম্ভব নয় আলো নিবানো সম্ভব নয় যেভাবে কেউ চাইলে সূর্যের আলো ফু দিয়ে নিবাইতে পারবে না চাঁদের আলো ফু দিয়ে নিবাইতে পারবে না তাদের আলো সূর্যের আলো যেভাবে ফুদিয়ে নিবানো যায় না অসম্ভব ইসলামের আলো নিবাতে কোন দিন পারবে না সে কথা আল্লাহ তালা আরো কনফার্ম করছেন পরে রায়সুল হুদাওয়ালি হাল মুো যায় না কেন যায় না পাঠিয়েছেন এই দিন সে আল্লাহ যিনি রাসুলকে পাঠিয়েছেন বিল হুদা এই হেদায়তো যে দিন আল্লাহ তৈরি করেছেন এটা কেউ পারবে না যিনি সে আল্লাহ যিনি পাঠিয়েছেন তার রাসুলকে হেদায়ত সহকারে হাক সত্য দিন সহকারে পাঠিয়েছেন করলে তিনি এই দিনকে পাঠিয়েছেন আদি যে আদি হাতে দিনটা এখনো দুর্বল শক্তিশালী হয় নাই। আল্লাহ পাঠিয়েছেন সমস্ত দিনের উপরে তাকে বিজয় দান করবে। করবেহাল মুশরিক যদিও মুশরিকদের অনেক কষ্ট হবে তাতে মনে কষ্ট দিলটা পুড়ে যাবে ছাই হয়ে যাবে কিন্তু আল্লাহতালা দিনকে বিজয় দেবে এখন আল্লাহ তালা দিনকে বিজয় দেবেন তো কেউ কেউ বলবেন কই দিনের বিজয় তো এক হয়েছিল নবী করিম সাল দিনের বিজয় হয়েছে হয়েছে কিনা বলেন হয়েছে তো এখন তো আর দিনের বিজয় নাই এটা মনে হয় কি মনে করসলিমদের মানে তাদের যে সান হয়েছে তাদের যে সম্মান হয়েছে তাদের যে পজিশন হয়েছে অন্য জাতির কাছে তারা অনেক বড় সম্মানিত হয়ে আছে এটা বলা তো মুশকিল এর উল্টাপাল্টা করতে পারবা না তোমাদের দেশ কেমনে চলবে আমরা তোমাদেরকে শিখাই দেব তোমরা চালাতে পারবা না তোমরা আমাদের কদম বেশি করো আমরা তোমাদের ক্ষমতা রেখে দেব এভাবে হচ্ছে কিনা বলেন এখন তাহলে দিনের গালাবা হবে দিনের বিজয় হয়ে যাবে অন্য দিনের উপরে এটা কিভাবে সম্ভব হলো এই প্রশ্নটা জবাব কি একটা হলো আল্লাহ তারা জীবৎ দশাইতে হয়েছে কিনা হয়নি খলাফের রাহেদার জমানায় এমনকি আব্বাসে উমায়দের জমানায় বহুদিন বহুদূর পর্যন্ত ইসলাম পৌঁছে গিয়েছে ইসলামে তখন জয় জয় ছিল এক পর্যায়ে এখন হয়তো মুসলমানদের কপাল খারাপ তারা তারা ফলে দুর্নীতি সাহায্য থেকে আপাতত বঞ্চিত ডাকতে দিও না তারা যদি জাগে তাহলে কিন্তু দুনিয়া আপনার করে সময় বেশি লাগবে না এই আমাদের যত ঘুমানো দরকার তত ব্যবস্থা তারা করতেছে আনন্দ ফুর্তিবাজি এগুলা মুসলমানদের মাথায় ঢুকে দিয়া দুনিয়ার মজা বেশি করে ঢুকে ঢুকাও করে আমাকে একটা চিড়িয়াখানা নিয়ে গেল চিড়িয়াখানা নিয়ে আমি ওই ওখানে ক্যাঙ্গারুতো দেখার মতো জিনিস ওটা দেখলাম আর আরেকটা প্রাণী আছে সেটা অন্য কোনো জায়গায় দেখা যায়নি অনেক লম্বা ঘুম দেয় এটা নাম কি জানি না আরে এটা নামকর আমি ভুলে গেলাম এখন দেখতে প্যান্ডার মতো প্যান্ডা দেখছেন এরকম খুব নাম করুয়ালা কুয়ালা কুয়ালা শুনছেন কুয়ালা একটা প্রাণী আছে। কুয়ালা প্রাণীটা এত ঘুমায় দিন রাত ঘুমায় এই তারপর উঠে সামনে একটু পাতা পুতুল খেয়ে আবার ঘুমায় তো উনি বললেন এই যে কুয়ালা দেখেন মুসলিম উম্ম কোন হালাতে আছে দেখতে হলে কুয়ালা দেখেন আর ঠিকই বলেছেন রে ভাই মুসিমারের দুরাবস্থা তো কিন্তু এখনো বলেন দিন ইসলাম হিসাবে এই ইসলামকে আপনি এক জায়গায় প্রেজেন্ট করতে হলে আর অন্য যে কোনো ধর্মকে প্রেজেন্ট করুক একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স বলেন বাকিরা আমরা যেভাবে ইনশাআল্লাহ বুক ফুলিয়ে ইসলামকে বলতে পারো দিস ইজ ইসলাম তারা পারবে বলতে রাকি নায়ক বেসারা কিভাবে বলেছেন তা সামনে কোন ধর্ম তত টিকিতে পেরেছে আহমদ দিদাদের সামনে টিকানো গেছে এই জন্যই রা কি ভালো না আর এত হক কথা বলা কি ঠিক তো আল্লাহ তালা দিনকে এখনো বিজয় দিয়ে রাখছেন একসেন্স আদর্শিক দিক থেকে জল জল করছে মুসলমানদের দিনটার পরিচয় দিতে লজ্জার কিছু না কিন্তু আমরা জানি যে এমন কিছু ঘটে বা ঘটানো হয় যেগুলো কারণে আমরা মনে করি হারিয়ে মুসলমানের পরিচয় দিতে পারছে না এগুলো আমাদেরও কপাল খারাপ আর আমাদের দুশ্মনের তো আল্লাহ তালা এই দিনকে এজহার করবেন অনেকগুলো হাজি সে রসুল্লাহাম বলেছেন এই দিন কিন্তু যেভাবে দেখছেন অনেক কিছু দিনের ব্যাপারে দুশ্মনী চলছে মানুষে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এখন মিডিয়ার মাধ্যমে কোন জায়গায় পৌঁছে না সব জায়গায় আমি আল্লাহ নবী কে বলতে শুনেছি এই দিন শুধু আরব দেশে সীমাবদ্ধ থাকবে না রাত এবং দিন যদ্দুর পর্যন্ত আসে তদুর পর্যন্ত এই দিন যাবে রাত আর দিন পর্যন্ত আসে দুনিয়ার সমস্ত প্রান্তেই তো রাত আর দিন আছে আর যদি এমন কোন জায়গা থাকে যেখানে রাত অনেক নয় সেখানে আর দিন গিয়ে কি করবে যাই হোক তারপরে তিনি বলেন ওলা ইন ওয়ালা ওয়াবার আল্লাহ কোন ঘর বাড়ি কোন অঞ্চল কোন জনপদ কোন শহর কোন গ্রাম রাখবেন না সেটা চাই কুড়ি ঘর হোক অথবা ভালো ঘর হোক সেটা টেম্পোরারি শেলটার হোক অথবা পারমানো ইস আজান ও ইদুল্লি দেন সবগুলো ঘর বাড়িতে একদিন এই দিনটা ঢুকবে আর চাই এই দিনকে গ্রহণ করে সে হয়তো সম্মানিত হবে অথবা দিনকে গ্রহণ না করে সে হয়তো অসম্মানিত হয়ে যাবে ইসলাম যারা এই গ্রহণ করবে আল্লাহ আল্লাহ আর যারা কুফরের অনুসারী তারা দলিল হবি ছাড়া তাদের কবলে কিছু থাকবে না এটা সত্য কথা আল্লাহ রবুল্লা এইভাবে দিনকে দুনিয়ার বুকে পৌঁছাই দিবেন তাহলে আমরা যারা মুসলিম আছি তারা এখন যে এগুলো যদি অন্য জাতির মধ্যে আসার কারণে তারা দিন হারিয়েছে আহলে কিতাবদের মধ্যে প্রথমে সমস্যা কোথায় ঢুকলো দিনের মধ্যে তা অভিদের জায়গায় সেরেক ঢুকল এরপরে তারা ওই যে তাদের দ্বারা ধর্ম ব্যবসায়ী ছিল তারা হালালকে হারাম করতো হারামকে হালাল করতো কেন ফতুয়া বিক্রি করতো একদিন ওইটাকে এখন সে ডায়েস করে দেবে ফতুয়া দিয়ে তো দুনিয়া বিনিময়ে দিনকে বিক্রি করে দেওয়ার কাজ করত। তাদের আলেমদের মধ্যে এই করাপশন চলে আসে আলেমদের মধ্যে এই করাপশন আসার কারণে তারা কি হল তারা দিনের মধ্যে তাদের বিকৃতি এসে গেল এখন আপনি যদি দেখেন মুসলিম উম্মার মধ্যে আমি বলব না কোন ভালো আলেম এইরকম করেন কিন্তু দিনের লেবাজ ধারে এমন কিছু ব্যক্তিত্ব আসে লোকেরা তাদেরকে দিনের রেফারেন্স মনে করে আর তাদেরকে তাদেরকে নিয়ে যায় কোন দিকে শেরেকের দিকে নিয়ে যাচ্ছে আর সেরেকের দিয়ে নিলে সুবিধা কি পকেটের মধ্যে ঢুকতে থাকে কি না বিভিন্ন যে শেরেকের আখড়া যেগুলো আছে এখানে কি পরিমাণ পসা পাওয়া যায় মাদার যেগুলো আছে কি আগে আমরা আমরা শরীরের মধ্যে যাবো না এবং আমরা আল্লাহ তালা ইবাদত করব হালাল হারামের ক্ষেত্রে নিজের জীবনে কার্যকরী করব ফতুয়া দেব না নেবো না কোরআন হাদিসের বাইরে আমরা চলব না তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই আবার দিনকে বিজয় দান করবেন সার্বিকভাবে যেটা আল্লাহ দেওয়ার জন্য ওয়াদা করেছেন তোমরা বিজয় সত্যিকার মমিন হওয়ার প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে আমরা এই যে ইসলামের ব্যাপারে বিভিন্ন চ্যালেঞ্জগুলো আছে এগুলোর কারণে যে আমরা একেবারেই ঘাবড়িয়ে যাই দিনের পরিচয় লজ্জিত হয়ে যাই এবং মনে করি আমাদের দিনটা বোধ মাটির সঙ্গে মিশে যাচ্ছে আমাদের আর পৃথিবীতে টিকে থাকার কোন সম্ভাবনা নেই এগুলো মোটামুটি আল্লাহ দিনকে এনেছেন কেমত পর্যন্ত যতদিন মানুষ এই দিনকে ধরে রাখবে এই দিনই একমাত্র এখনো তাদের মুসতে যাচ্ছে দিনের পর দিন তারা নতুন নতুন তত্ত্ব ঢুকে তাদের দিনকে যা ছিল সেটাকে আরো হারিয়ে ফেলছে কিন্তু ইনশাল আমাদের কোরআন এবং হাদিসকে আল্লাহ তালা কেমত পর্যন্ত রাখবেন আমাদের দিন হারিয়ে যাবে না কিন্তু আমরা এখন দিনকে ভালো করে শিখবো না আমরা এই গোল চক্করে ঘুরতে থাকবো সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করুন আমরা আগামী সপ্তাহে তাফসি শুনবো ইনশাল্লাহ চৌত্রিশ নম্বর আয়ের থেকে বারাকল্লা ফেকুন